Oh <laughs> وعليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين وسلم تسليما كثيرا দর্শক শ্রোতামণ্ডলী আমরা নিয়মিতভাবে ধারাবাহিকতার সাথে রেয়াদ দর্শ উপস্থাপন করছি তারই অংশ হিসাবে আজকে দর্শ হবে বাবন ফিল মুজাহাদাতে প্রচেষ্টা করার অধ্যায় অর্থাৎ শরীয়তের দৃষ্টিকোণ থেকে দিনের ক্ষেত্রে আমরা যদি পরিশ্রম করি আমরা প্রচেষ্টা করি এ বিষয়ে কোরআন হাদিসের বাণী কী এটা আমরা আজকে দশে নিয়ে আসবো ইনশাআল্লাহ তালা এ বিষয়ে ইমাম নবাবী রাহেমাহুল্লাহ এই অধ্যায়ে প্রায় ছয়টি আয়াত নিয়ে এসেছেন এবং প্রায় আঠারোটি হাদিস উনি উল্লেখ করেছেন প্রথম আয়াত সুরায় আনকাবুতের কাবুতের নম্বর আয়াত আল্লাহ রবী বলেন যারা আমার পথে প্রচেষ্টা করবে আমার দিনের ক্ষেত্রে যারা চেষ্টা করবে প্রচেষ্টা করবে লুম সুবুলানা আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার সঙ্গে আছেন আলো বলেছেন ওয়া ওয়া দো রক তুমি তোমার প্রতিপাল করতে থাকো না যে মৃত্যু আসা পর্যন্ত এখানে একই অর্থ হলো মৃত্যু তো এবাদত মৃত্যু পর্যন্ত আমাদেরকে করে যেতে হবে এর আগে কোনোদিন শেষ হবে না আপনি আপনার প্রতিপালকের নামকে স্মরণ করুন ওয়াত্তাল ইলাইলা এবং তার দিকেই মনোনিবেশ করো তার দিকেই তুমি পরিপূর্ণ ঝুঁকিয়ে যাও তার সাথেই তুমি মনোনিবেশ করো وقال سبحانه وتعالى الله تعالى আলো বলেছেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ যে ব্যক্তি কোনো আমল করবে মিসকালা জাররাতিন শস্য দানার পরিমাণও যদি কোনো ব্যক্তি কোনো नेक কাজ করে কোনো সৎ কাজ করে খায়রান وقال تعالى الله تعالى আলো বলেছেন সূরা মুযাম্মিলের নিজের জন্য যেই কল্যাণই তুমি আগে পাঠাবে আগে প্রেরণ করবে তাজিদু হু সেটা আবার আল্লাহর কাছে গিয়ে তুমি পাবে যেই ভালো কাজে তুমি আগে পাঠায় এবং এর বদলা দেবেন ইশা আল্লাহ বলছেন যেটা আল্লাহর কাছে পাবো সেটা হবে বিশাল বড় এবং উত্তম বিনিময় সেটা হবে অনেক বড় এবং উত্তম বিনিময় যেটা আল্লাপাক আমাদেরকে দান করবেন কিভাবে দান করবেন আমরা জানি আল্লাহ পাক বলছেন মানজা আবিল হাসানু আশরু আমিহা কোনো ব্যক্তি যদি একটি সোয়াব নিয়ে আসে আল্লাহ পাক সেই সোয়াবটাকে দশ গুণ বাড়াইয়া দেন কোনো সময় সাতশো গুণ বাড়াইয়া দেন বা এর চেয়েও বেশি আল্লাপাক দান করে তাহলে যেই আমলই আমরা করব না কেন এই আমলের চাইতে বেশি উত্তম বদলাকে আমাদের দিন আমাদেরকে আল্লাহ তালা দান করবেন এ বিষয়ে সুরাই বাকার দুই শত্তর নম্বর আয়াত আল্লাপাক আলো বলেছেন যা কিছু খরচ করবে ভালো মধ্য থেকে মমাতুন ফিকুমিন খায়রিন তুমি যা কিছু আল্লাহ রাস্তায় তুমি দান খয়রাত করবে ফন আল্লাহ হাবিহি আলিম নিশ্চয় আল্লাহ সেটা জানেন ভালো কাজের জন্য সৎ কাজের জন্য আমি যা কিছু খরচ করব আল্লাহ সেটা জানেন এবং তার বদলা আল্লাহ আমাদেরকে দিবেন ইনশাআল এ বিষয়ে এসেছেন হাদিসটি হল আনি হুয়াল তিনি বলেন বলেছেন নেককার বান্দা যে আমার পরেজগার বান্দাকে কষ্ট দিল ফিল হরফ আমি তাকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য নির্দেশ দিলাম আমি তাকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করানোর নির্দেশ দিলাম অমা তাকা ইলাই আবদি হওয়ার জন্য যে কাজগুলি করবে সেই কাজের মধ্যে থেকে নেই কোনো বেশি উত্তম কাজ ইলাইয়া আমার নিকটে যে কাজগুলি আমি তাদেরকে ফরশ করে দিয়েছি সেই কাজ ছাড়া কাজ ব্যতীত অন্য কোনো জিনিস अर्थात आल्ला पक्षकृत जिन आदायर मध्यमे जत सहजे आल्ला सम्भव छात्र अर्जन सम्भव नर्थात फरस जीगुल जिन आल्लाक फरसकृत इबादत बंदेगी आदाय कर माध्यम आल्ला सन्तुस्ट बस अर्जन करा सम्भव এছাড়া অন্য কোন মাধ্যমে হাত্তা ও হে বাহু এমনকি আমি তাকে ভালোবাসা শুরু করে দিই আল্লাহ বলছেন ফরস্ত আদায় করতে হবে এটা হলো সবচেয়ে বড় মাধ্যম এই ফরস আদায় করার পরে আরো যেগুলি নফল কাজ আছে অতিরিক্ত কাজ আছে ফরজ সলাতের আগে কিছু নফল আছে না সুন্নত আছে ফরজ সলাতের পরেও কিছু সুন্নত আছে তারা আমার নিকটতম হতে থাকে হতে থাকে হাত্তা ও আল্লাহ বলছেন এমনকি আমি তাকে ভালোবাসা শুরু করে দিই ফাইদা আহু আমি যখন কাউকে ভালোবাসি কন্তুস তখন আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় যার সে শ্রবণ করে আমি তার কান হয়ে যায় যার দ্বারা তার চোখ দ্বারা সে দেখে এবং তার আমি হাত হয়ে যায়। যে হাত দ্বারা সে ধরেজিলাহুল্লা দি এম বিহা আমি তার পা হয়ে যায় যে পা দ্বারা সে চলে আহ আর সে যখন আমার কাছে কিছু চাই আমি অবশ্যই তাকে দান করি আর হাদিস এই হাদিস থেকে যেটা আমরা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলেই যে আল্লাহ নবীলাম উনি হাদিস বর্ণ করেছেন আল্লাহ তালা নিজে বলছেন যে ব্যক্তি আমার তার আপনাদের সামনে উপস্থিত হবা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 كما وهو الذي انزل اليكم كتاب مبصلا والذين اتيناهم الكتاب يعلمون انه نزل من ربك بالحق فلا تكنن من القرآن موان الله الرققه মহানবীর প্রতিষ্ঠ বাণী বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন সম্মানিত দর্শক মন্ডলী বিরতির পর আপনাদের সামনে এই মোজাহাদা আল্লাহর পথে চেষ্টার বিষয়ে বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ওলি ওলি বলতে কাকে বলা হয় এলাকায় অলি নাম আসে কোন এলাকার কত রশি আট রসি না বারো রসি না তেরো রসি যে আমার কোন ওলিকে কষ্ট দিবে ওলি কাকে বলা হয় আমি যদি আমাকে নিজে নিজেকে অলি বলি ওলি হব হবে না অলি কাকে বলা হয় এ বিষয়ে আল্লাহ পাক বলছেন নিজে বলছেন আল্লাহ আল্লাহ নিশ্চয় আল্লাহ জাল অলি হবেন এবং আল্লাহ এবং পরহেজগারে অবলম্বন করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সামনে নিয়ে আসছে তো আল্লাহ তালা ওলির সংজ্ঞা দিলেন যে ইমান নিয়ে আসবে এবং যে পরহেজগার হবে তাহলে कार्लारिय का पर आल्ला हे आल्लाम आनील मध्यम जान्न पाबना तब आल्लाहम ए दया रहम जो, जो करें जान्न पे मानी की आल्ला दयापेक्षा देगी कबूल करा से जाना नहीं तब भलोधारणा रखते हैं तो सम्मानित श्रोता मंडल आल्ला संगे बेधबी करलि के कष्ट देवी युद्ध घोषणा तरध घोषणा कर दिल वलि केनफार्म क्यों नहीं तब आल्लाहब इकराम आल्लाम सहब इकराम जहां छह আল্লাহাক তাদের সম্পর্কে বলেছেন রাধাক বলেছেন রাধি আল্লাহ ওয়ারাজুয়ান আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে অর্থাৎ তারা সকলেই জান্নাতি সকলেই তারা জান্নাতি তো জান্নাতি তখন তারা অলি না তারা তারা তো বলি তো কি আবু বকর উলি ছিলেন না তিনি কি কোনদিন বলছে আমি বলি সারা পৃথিবীর বলিকে যদি এক পাল্লায় রাখেন আর নিম্নতম একজন সাহাবিকে যদি আল্লাহ পাল অন্য পাল্লায় রাখা হয় তাহলে কোন পাল্লা ভারী হবে पाल्ला सबसे सर्वोच्च उच्च सहबीरें आल्लाये निर्दिष्ट दर्जा जरा श्याम पालन कर दरजा आ खेत एक निर्दिष्ट दर्जा आबू बकर हे अल्लाह रसूल केमनो सब दर्जा दिए प्रवेश करते তো আল্লাহ রসুল বলেছেন তুমি তাহলে আবু বকর আল্লাহ ব্যক্তি আবু তিনি আসো আমার হাতে বায়াত করো তোমাকে জান্নাতের সুসংবাদ তিনি বলছেন বলেননি বরং তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন আয় আল্লাহ তুমি আমাকে মুসলমান না করে মৃত্যু দিও না জান্নাতি বলেছেন আবুক বলছেন জান্নাতি অমর বলছেন জান্নাতি ওসমানকে বলছেন জান্নাতি আলী জন বলছেন দশজন জান্নাতে সুসংবাদ দিয়েছেন রাজি আল্লাহম আজ কিন্তু তারপরেও অমর কোনোদিন বলেন যে আমি জান্নাতি বরং ওমর এটা বলছে কোন এক সময় যদি আসমান থেকে আওয়াজ আসে দুনিয়ার সবাই যাবে জাহান্নামে একজন যাবে জান্নাতি তো আমি ওমর মনে করবো হয়তো একজন আমি আবার বলছেন যে এরকম আওয়াজ যদি আসে যে দুনিয়ার সবাই যাবে জান্নাতি আর একজন যাবে জাহান নামে আমি ওমর মনে করি হয়তো আমি সে হতভজ্ঞ হই কিনা এই জন্য হুজাইফিনের সবচেয়ে বারবার যে হুজাইফা কে জিজ্ঞাসা করতো হোজাইফা ওমরের নাম তো মুনাফিক লিস্টে নেই আল্লাহ আকবর তাহলে এত এবার উদ্বন্দি করার পরেও জাননাতে সুসংবাদ পাওয়ার পরেও যেন তার অন্তরে হয় জানি না কি হবে জানিনা কি হবে ওসমান সর্বোচ্চ অম্মুত বলে আখ্যায়িত করেছেন তাদেরকে উন্মতি বানাইছেন তারপরেও তারা নিজেকে ওলি বলে দাবি করেন নাই বিধাই এটাই সত্য এটাই বাস্তব এটাই হক যে মানুষ আমল করবে যতই ভালো আমল করুন না কেন তারপরেও সে নিজেকে যেন ছোট মনে করবে নিজেকে যেন কি মনে করবে দুর্বল তাহলে এটাই যদি শিক্ষা হয় সেখানে আমি কেমনই চোদ্দশো বছর পরে আসে বলতে পারি যে আমি আল্লাহর ওলি আর আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তাকে আমি জান্নার নিক্ষেপ করে দেয় আর আমাকে যদি কেউ আনুগত্য করে তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় দুনিয়ায় তো এই ওলি সেটা নয় এই ওলি নামটাইটা এটা আমরা বানাইছি এখানে উদ্দেশ্য আল্লাহর দিনদার বান্দার নেকর বান্দার যে নেক হবে সে কে হবে এটা আল্লা জানা নাই। তো জেনে কি আল্লাহর খালেস পরেজার বান্দা হবে আল্লাহ তালা বলছেন তাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আমি তার জন্য যুদ্ধের ঘোষণা করলাম তার অর্থ যে দিনদার মানুষকে ভালোবাসতে হবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না পরে যেটা সেটা অংশই যে মানুষ যে এবার কি করবে তার লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহর ভালোবাসা পাওয়া আল্লাহ লাভ করা এটা এটা ছাড়া যদি কোন অন্য উদ্দেশ্যে ইবাদত করি আল্লাহ এবাজত কবুল করবেন না তাহলে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহর নৈকট্যতা অর্জনের জন্য সবচেয়ে বড় যেটা হাতিয়ার হবে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে ফরস্কৃত জিনিস এখন আমাদের দেশে ফরজ সালাত যেটা ফজর জহর আসর মাঘরীব এসা ফরজ নামাজ যেটা আমরা বলি ফরজ সালাদ এইটা না পড়ে রোজার মাসে তারাবি পড়ি জহরও পড়লাম না আসরও পড়লাম না মাঘরীবটা পড়লাম ইফতারি যেহেতু সময় আর এসাটা পড়তে হয় কিন্তু তার উদ্দেশ্য হলো তারাবি মনে করে তারাবি না পড়লে রোজাই হবে না আরে বাবা তারাবির গুরুত্ব আছে ঠিক আছে সেটাও একটা আলাদা বিষয় কিন্তু তার চেয়ে শতগুণ হাজার গুণ বেশি গুরুত্ব ফরজ সালাত तुम्हें गुरु तुम तो फरस्कृत जी जिनमें आल्ला सन्तुस्ट अर्जन तब किस एक्सट्रा बनासन और एक बनास आल्ला जे दायित्व दिए तो करते ही परे पर अतिरिक्त कि बनिसी कह करतेफल और नफलर माध्यम आल्ला सन्तुष्ट एर मध्यमे पे तो जो को फरज एवं नफल आल्ला पक्ष वजीब कर दिए से सुन्नत नफल आग एबादतर मध्यमे जो आल्ला सन्तुट अर्जन करते आल्ला नबी बोलें तुम्हारे चोख आल्लर चोख चोखा के तौफी दान सुबह तुम्हार कानी नियंत्रण तौफी दान कर हाथ से नियंत्रण পরিচালনা করার তৌফিক দান করবেন তোমার পাটাকে নিয়ন্ত্রণে অর্থ এরপরে যে হাদিসটি সেটি হল আনাহু নাম আব্দু ইন তাকব্দ তিনি বর্ণ করেছেন হাদিসটি রসুল বর্ণনা আল্লাহর কাছ থেকে এটাকে কি বলে হাদিসে কুদ্সি আল্লাহ রসুলাম উনি যদি আল্লা কাছ থেকে কোন হাদিস বর্ণনা করেন তো তিনি কি বলছেন আল্লাহ বলছেন বিখ পরিমান আমি তার জন্য এক জেরা এক হাত আগিয়ে যাই সুবাহ আল্লাহ ও ইদা তাকা ইলাইয়া দির মিনহুবান আর কোন আমি তার দিকে দৌড়িয়ে যাই তো এই যে এক বিঘ দৌড়িয়ে যাওয়া তো মানুষ কি এক বিঘকে আগে যায় তার অর্থ কি যখন মানুষ কোন আল্লাহর কাজে অগ্রসর হতে থাকে আল্লাহ তালা তাকে অল্প অগ্রসর হলেও আল্লাহ তালা তার রহমত তার চেয়ে বেশি তার উপর নয় করেন এটা হলো অর্থ যে সে যখন আমার দিকে এক বিঘ আসবে আমি তার দিকে এক হাত এক হাত আসলে আমি যাব দৌড়ে যাবো এই যে আমার দরকার এগিয়ে যাওয়া আমি যদি একটু আগিয়ে যাই আল্লাহ রহমত আমার দিকে আরো বেশি আসবে আর একটু আগিয়ে যাব আল্লাহ রহমত আরো বেশি আসবে আল্লাহর দিকে যে ফিরে যাবে আল্লাহ তারা তাকে হেদায়ত দিবে তো এই হাদিস থেকে যেটা জিনিস আমাদের প্রমাণিত হয় সেটা হলেই दिन क्या अग्रसर हई सामान्य दया आल्लाहमत आगे हादिस आसबि देखें नबीम कि सकल पृथ्वी मानुष जो एक मैदान एसे तुम्हारा सबा जाओ प्रत्य सम्पद कमी समुद्र डुबान पानी सकथ मानुष जी तुम्हारा सबात्रित जो, जो नाफर मानी करो एर द्वारा बिंदु कमी आसबें महान अरबुल आलमीन মানুষ যদি তৌবা করে তাহলে পূর্বের গুণা আল্লাহ তা ক্ষমা করে দেন তো মানুষ কোন বাহানায় সামান্য একটু ওসিলায় যদি সে একটু আল্লাহর কাজে অগ্রসর হতে পারে তাহলে আল্লাহ তালা তাকে তার রহমত দিয়ে তার দেখে আরো বেশি অগ্রসর আল্লাহ করবেন আমালা তোমাদের মধ্যে কে ভালো কাজ করে ভালো কাজ করলে তার বিনিময় যান না তার খারাপ কাজ হলে তার বিনিময় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন জাহান্নামে না যেতে হয় আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি এই জন্য পাক আমাদের হেদায়তের জন্য রসুল পাঠিয়েছেন কিতাব নাজেল করেছেন রসুলরা আলেমদেরকে ওয়ারিস বলে আখ্যায়িত করে বহু আলেম এই দিনের প্রসার করে যাচ্ছে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমাদের উচিত হবে যে এই শরীয়তের বিধান আমাদের কানে আসার পরে মৃত্যুর কথা স্মরণ করে আমরা সেই মৃত্যুর জন্য প্রস্তুতি হিসাবে আমরা আমাদের আমলকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমরা দুনিয়াতেও সফল হব আখেরাতেও সফল হব সেই অসফলতার কামনা করে আশা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আখের দাওয়ানা আনহামদুলিল্লাহ আলামিন ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি